উরওয়াহ রহমতুল্লা আলহী বলেন অবশ্য আয়েশা ও আনহা আমার নিকট বর্ণনা করেছেন যে আল্লাহর রসুল সাল্লু আলিয় সাল্লাম এমন মুহূর্তে আসরের সালাত আদায় করতেন যে সূর্য সূর্যরশ্মি তখনও তার হুজরার মধ্যে থাকত তবে তা উপরের দিকে উঠে যাওয়ার পূর্বেই